বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত আলহামদুলিল্লাহ রবিলাতি আজমাইন আম প্রিয় দর্শক মন্ডলী বাংলা পিস থেকে আজকে আমার আলোচ্য বিষয় হল ইসলামী অর্থনীতি সম্পৃক্ত অর্থ অর্থের লোভ ধনলোভ মানুষের জন্য কীরকম ক্ষতিকর হতে পারে হালাল হারাম ইত্যাদির তমিজে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 ওই যে গরম পানি পান করার মত নোনা পানি পান করার মত দিলেন পানি পান করলেন কিন্তু লাভ হল না আবার খেতে মনে হবে তাই না আবার পিয়াস পিয়াস মরবে না পৃথিবীর সম্পদ তার জন্য হয় না যার মন ধ্বনি প্রকৃতির আসলে রসুল আলহ্লাম আবু জার কে বলেছিলেন ইয়া আবা জার আ তারা আন্না কা মাল এ হাল গা তুমি কি মনে করো বেশি মাল সম্পদ হলে সেই ধনী লোক ইন্না মাল গা গাল কাল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 আর যার হৃদয় হচ্ছে গরিব যার মনে দারিদ্র আছে ফালা ফালাই দুনিয়া যত বেশি পাক তাকে অমুকাপেক্ষী করতে পারে না অভাবশূন্য করতে পারে না ওয়াই মায়ুর নাফসাহু, শহ আসলে আত্মাকে নফসকে মনকে ক্ষতিগ্রস্ত করে তার কার্পণ্য ও বহেলি একটা গুরুত্বপূর্ণ হাদিস যে হাদিসে বলা হয়েছে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 এ ওর বউ দিকে তাকাবেন না তাহলে কিন্তু অতিরিক্ত খিদমত পেলে শাশুড়ি সন্তুষ্ট হতে পারবে না তাতে তার মনে দুঃখ পাবে বউ আমার খিদমত করে না বউ আমার গায়ে হাত পায় হাত করে না এবার আত্মীয় স্বজনের কাছে চর্চা করবেন পাড়া প্রতিবেশীর কাছে চর্চা করবেন আর বেপর্দা পরিবেশে বুঝতেই পারছেন সাঁকচুন্নিরা এসে আপনাকে চিমটি কাটবে আপনাকে শুশ্রুড়ি দেবে ফলে বউকে ছোট ভাববেন অতিরিক্ত সুখের কামনায় আপনি নিজে সুখকে হারিয়ে বসবেন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 ইসলাম কাকে বলে ইসলাম হল তৌহিদ এবং আনুগস্তের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দেওয়া মানে আল্লাহর বিধান মেনে নেওয়া আল্লাহর আর সেই সঙ্গে যদি আপনি দুনিয়ার রাজা আপনি হচ্ছেন দুনিয়ার রাজা সে কথা রসুল্লা স্লাম হাদিসে বলছেন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 কি রোগ আসছে কোনো বালাই আস কোনো চিন্তা নেই নিরাপত্তা সকালবেলাতে উঠছে নিরাপদ মহা ফানফি জ্যাসাদিহি শরীরে কোনো রোগ নেই সকালে উঠলো ঢাকা উঠছে কিসের গ্যাস তারপরে আর কি হ্যাঁ হা চিড়ি দিও না চায় কি ব্যাপার ডায়াবেটিস তারপরে হ্যাঁ হ্যাঁ এটা দিও না কোলেস্ট্রল হ্যাঁ এটা করুন না আর প্রেশার আছে এই বিভিন্ন রোগে মানুষ ভোগে তাই না না না না এই লোক কেমন সকালে উঠলো নিরাপদ নম্বর দুই শারীরিকভাবে সুস্থ শরীরে কোনো রোগ নেই মাশাল সুস্থ আর নম্বর তিন দাহু কো তি তার কাছে সেই দিনকার রুজি আছে টেনশন নেই যে কি খাবো কী রান্ধব তাহলে সে তাকে যেন দুনিয়ার রাজাবাণীদের সমস্ত তাম দুনিয়া যেন তার কাছে আছে সদ্য দর্শক মন্ডলী সামান্য বিরতির পর আবার বাকি কথা পূর্ণ করবন সে আল্লাহ সাথে থাকুন কাছে থাকুন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 প্রতি রবিবার সন্ধ্যা সাতটায় সম্প্রচার সকাল এগারোটায় বাংলাদেশে আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন মানে সারা দুনিয়ার মানুষকে বললেন বিশ্ব সৃষ্টিতে সবচেয়ে মেরাকানকে নজর করা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 রসুল্লা সাল্লা বলছেন মা যে ইরিনা ফেলি দিনে বলছেন যে দুটো নেকড়ে বাঘকে যদি ছাগলের পালের ছেড়ে দেওয়া হয় তো ছাগলের পালের কি সর্বনাশ হবে নাকি বাগে ছাগল চড়াবে বাগে ছাগল চড়াবে একটা পর একটা ধরে ধরে খাবে বলছি যত ক্ষতি করবে দুটো বাগে ছাগলের পালে তার থেকে বেশি ক্ষতি করবে মানুষের মাঝে দুটো লোভ সেটা হচ্ছে কি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 মাটি দিলে তবে তার পেট ভরবে তাছাড়া কোন ধন তার পেট ভরা আর আল্লাহ তার তোবা কবুল করেন যে আল্লাহবা করে যে আল্লাহ উপার্জন করে আল্লাহ তার তোবা কবুল করেন বুঝতেই পাচ্ছেন যে মালের লোভ মানুষের মাঝে কত বড় ক্ষতিকর প্রসুলাম আরো বলেছেন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 যে প্রয়োজন অনুপাতে গ্রহণ করে অধিকার অনুপাতে তাহলে তাকে তার মাঝে বরকত দেওয়া হয় আর যে মনের লোভ রেখে গ্রহণ করে লাম ইবা হুফি তাকে তাতে বরকত দেওয়া হয় নাশবা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 ডোনে জাকাত পাঠিয়ে দিন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা বার্মিংহামো ডবল জিরো এইট থ্রি সুইফ্ট বিআইসি কোড আই বিও বি ডবল টু আই ব্যান জি পাউন্ড অ্যাকাউন্ট নম্বর